আসসালামুকুম ওর বাক আলহামদুলিল্লাহ হিরবুল আলমিনাম আল আশরফিল্বিয়াহ মুরসলিন নবীনা মহমদ ওলা ওসাহ ওমান আমাবাগ প সম্মিত দর্শক শ্রোতা দর্শী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 বাড়িতে এবং সফরে দুইটি অবস্থার যদি বিধান একই হয় তাহলে তো এটার মধ্যে ইনসাফ হবে না পেনসাফি হয়ে যাওয়ার কথা তাই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের জন্যে বিধান করলেন সফর অবস্থার বিধান ভিন্ন বাড়িতে তার বিধান ভিন্ন ঠিক সুস্থ অবস্থায় যা করবে অসুস্থ হয়ে গেলে তার জন্যে বেশ কিছু ছাড় রয়েছে তার জন্য কিছু সহজতা রয়েছে তার জন্যে কিছু আসান পদ্ধতি রয়েছে আমরা এ পর্যন্ত পৌঁছে গিয়েছি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 যে নয় মাইল দূরে গিয়ে আল্লাহনবী আলসালাতলাম কসর করেছেন তাহলে নয় মাইল তো আটচল্লিশ থেকে অনেক কম যেটা সই হাদিস মুসলিম শরীফের হাদিস আবার নবী আল্লাহনবী আলিসাল্লাম সফরের সীমার ব্যাপারে এক সফরে দশ দিন তাবুকের সফরে উনিশ দিন মক্কার বিজয়ের সফরে বিভিন্ন বর্ণ আছে সতেরো ১৮ উনিশ তাহলে আল্লাহনবী যে সফরে গেছেন ওই সফরে কসর করেছেন বলে দেন না যে এর চেয়ে বেশি হলে করা যাবে না आर चे कम हम जाम सीमा बेधे दें नाई जर फलेक महदेस्टरा फकीहरा एक मजहबे एक क्यों दस दिन नहीं क्यों चार दिन नहीं क्यों पंद्रह दिन नहीं क्योंकि आल्ला नबी थे आलासल्लम सीमा समय अथवा दूरतर दिशन दूरत आल्ला नबी केंदे दें नाई यह गई आठचल्लिस माइल जहादी अब्दुल्ह नब्बास वर्णित आल्लाबी आलामी बुद चार मैं तुम्हें मुसाफिर हाँ तुम्हारा जो चार बुर्द एक बुर्द हल बारो मे चार बारो आठचल माइल जेटा किलोमीटारे प्राय पचा हो जाए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 যেখানে রয়েছে আব্দুল ওয়াহাব বিন মোজাহিদ যাকে মহাদিস সিনহা বলেছেন মাতরুক মাতরুক মানে পরিত্যাজ্য এর হাদিস গ্রহণযোগ্য নয় আবার এখানে দেখা যায় যে হাদিসের মধ্যে এমনও ব্যক্তি আছেন যে হাদিস বর্ণনা করছেন কিন্তু যার থেকে বর্ণনা করছেন তার থেকে হাদিস শুনেই নেই আমি আপনার সঙ্গে না শুনেই বলে দিলাম বর্ণা উনি আমাকে বলেছেন এই কথাটা কি ঠিক হবে তাই জন্যে মহাদ্দ সিংহের নিকটে এই হাদিসটি বিশ্বস্ততার দিক থেকে গ্রহণযোগ্যতার দিক থেকে অগ্রহণযোগ্য কাজে রাসুল্লাম থেকে সাব্যস্ত না সেটাকেই যদি আমরা একটা মাপদন্ড মেনে নিই তাহলে এটা কখনই আমাদের জন্য ঠিক হবে না এই জন্য এর আগেও আমরা বলে আবারও বলছি দর্শক শ্রোতা যে সঠিক মতে হলো এই আপনি যদি মুসাফির আপনাকে বলা হয় সৌদি আরবে আমরা দেখেছি অনেক দূরত্ব গেলেও এটাকে মুসাফির মনে করে করেনা কিন্তু বাংলাদেশে এক দৃষ্টিক থেকে আট দৃষ্টিক যেতে গেলে সারাদিন শেষ হয়ে যায় তো এক্ষেত্রে তিনি মুসাফির তাহলে সময় দেশ স্থান অবস্থার পরিপ্রেক্ষিতে যাকে মুসাফির বলা যাবে তিনিসাফির এই জন্য কোন নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট দূরত্ব যেহেতু আল্লাহর নবী থেকে সাব্যস্ত না কাজে আমরা কাউকে বাধ্য করে পারবো না এ হাদিসটি জৈব সনদে বরিত হয়েছে অসহী আন্নাহ মাকুফ ইমাম ইবনা হাজার বলেন এই হাদিসটি আল্লাহর রসুলের কথা না বরং এটা আবদুল্লাহ ইবিন আব্বাসের কথা ওকাজ আখরা জৈবাইমা কথা বলেছেন ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয়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 মাদানির সাথে গডি ও রাত ভারতে বাংলায় A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Let's see, 9 days of the Prophet will be Bangladesh every day. In the past, the PSTB is born in Bangladesh. 9 days of Muhammad, peace be upon him. रमजान मासे इमान नेकड़ आशाय रलाद आदाय कर पूर्व समस्त पाप क्षमा देखार ही तृतय अध हाथ संख्या आठ মান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্পৃতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের হুসন এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের কি কী হারুন হোসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক দার সমূহ सुप्रिय दर्शक श्रोता छोट्ट पर आबार फिर आसल अपने आलोचना चलते मुसाफिर এবং অসুস্থ ব্যক্তির বিভিন্ন বিধান নিয়ে এ পর্যায়ে আমরা যে হাদিসটি পাঠ করেছিলাম জাবে আবদুল্লাহ রাজিয়াল আনহু থেকে তিনি বলেন আল্লাহ নবী আলিসাল্লাম বলেছেন আমার উন্মুতের সর্বোত্তম ব্যক্তি ওরা যারা ভুল করে আল্লাহর কাছে ক্ষমা চায় সব হান আল্লাহ মানুষ ভুল করবে আল্লাহ নবী আলিসালাম অন্য হাদিসে বলেন কুল্লুবান প্রতিটি আদম সন্তান ভুল করে এদের মধ্যে উত্তম কারা যারা ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায় ভুল হয়ে যাওয়া মানুষকে আরবিতে ইনসান বলা হয় ইনসান নিঃসিয়ান থেকে মানে ভুলে যাওয়া মানুষ ভুলে যায় ভুলে ভুল উল্টাপাল্টা করে ফেলে তাহলে মানুষের স্বভাবগত অভ্যাস হল ভুলে যাওয়া কিছু উল্টাপাল্টা করে ফেলা কিন্তু অন্যায় করা একটা অন্যায় কিন্তু অন্যায় করার পরে অন্যায় স্বীকার না করা এটা বহুগুণে বড় অন্যায় ভুল হয়ে যায় মানুষের क्योंकि भूल करारे स्वीकार करेंगे भूल करानुषर का मानुषर अथवा आल्ला अल्लाह रबुल्ला आलमीन जख कोा भूल भूल आल्ला फिर आसे तबा का बोली तबा मानी फिर आसा आरते क्षमा चावा तो आल्ला फिर इसे जो बोले आल्लाह भूल कर मोहमरबुल्लाह आलमीन एत खुशी हन जारना ता भूल आल्ला क्षमा चाय एरा हलो सर्वोत्तम उम्मत ওয়াইদা কাসারু আর যখন সফর করে তখন তারা সলাৎ কসর করে উমার ফারুক্লা আল্লাহনীকে বললেন হে আল্লাহ রসুল আসলে কসর করতে আল্লাহ বলেছেন কোরআনে তখন তো আমাদের ভয় নাই তাহলে এখন আবার কসর কেন আল্লাহনবী আলাাল্লাম বললেন এটা আল্লাহর পক্ষ থেকে রক্ষত আল্লাহর রক্ষকটা তোমরা গ্রহণ করি নাও এবং এর আগে আমাদের হাদিস গেছে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 আউসাতে বর্ণনা করেছেন তবে এ হানিসেরও সনদ বর্ণাকারীর যে সূত্রটা দুর্বল অহওয়ামিন মারা ছিল সাঈদ আব্দুল মুসাইব ইন্দল বাইহাকি বাইহাকিতে সাইদ আব্দুল মুসাহিব থেকে বর্ণিত হয়েছে সঈদ আব্দুল মুসাইব তাবিদের মধ্যে মানে সাহাবিদের পরে যে স্তর এদের সর্বশ্রেষ্ঠ তাবিদ ছিলেন সঈদ আব্দুল মুসাইব রাজি আল্লাহ এই জন্যে তার মুসাল মানে সাহাবিকে বাদ দিয়ে সরাসরি আল্লাহ নবী করেছেন আল্লাহনবী বলেছেন এই কথাগুলি গ্রহণযোগ্য কি না কোনো কোনো মহাদ্রি সিনহরা বলেছেন সাইদ আব্দুল মুসাহিব সাহাবিকে বাদ দিয়েও যদি রাসুলের কথা বলেন বা রাসুলকে দেখেছেন সেটা গ্রহণযোগ্য বলে কোনো কোনো মহাদ্রিস সিনহরা গ্রহণ করেছেন এক্ষেত্রে এই হালিসটাকে সহি বলেছেন সাইদবুল মুসাহিবের কথা একটা মনে পড়লো এমন একজন তাবি ছিলেন তিনি যখন মারা যাচ্ছেন ওই মুহূর্তে বাচ্চারা স্বাভাবিক বাবা শেষ অন্তিম অবস্থায় বিদায় নিচ্ছেন বাচ্চারা কাঁদতেছে সঈদ সন্তানদেরকে লক্ষ্য করে বললেন তোমরা কেন কাঁদতেছ আমার জন্য আমার পরকাল আশা করি আল্লাহর কাছে সুন্দর উত্তম আমি আমার জীবনে বছর পার হয়ে গেছে এমন একটা নামাজের সময়ের আজান আমি মসজিদে না বসে শুনেছি এমনটা কিন্তু হয় নাই ভাঙ আল্লাহ বছর ধরে পাঁচ অক্ত সালাতের আজান তিনি মসজিদের ভিতরে থেকে শুনেছেন কি বলেন কথা আজ যারা আমরা সালাত পড়ি বা আদায় করি নামাজ কায়েম করি অনেক সময় একেবারে নামাজ শেষ হলে আগে পিছিয়ে পড়ে এই যে নিয়মিত কত বড় তাদের জীবন গড়ার আখারাতের ব্যাপারটা কত বড় ছিল যে চল্লিশ বছরে এক অক্ট সালাদ মসজিদে বসা অবস্থায় আজান শুনে নাই হয় নাই অর্থাৎ চল্লিশ বছরের প্রতিটি আজান তিনি মসজিদে বসে বসে শুনেছেন আগে ভাগে তিনি গিয়ে নামাজ আজান শুনতেছেন সেই সুন্দর মধুর কণ্ঠ আর আপনি আজানের উত্তর দিচ্ছেন দুয়া টুয়া পড়ে এরপরে করবেন দুইটার মধ্যে অনেক পার্থক্য দেখতে পাব অনেক পার্থক্য হবে এই সময় থাকলে আজান مصدد غيش هنا اتر دواية اتر اتر اتر ايه پر بي عروكي چو حدث عمد روية وان امران ابن حسين رضي الله تعالى قال كنت كانت بي بواسر فسألت النبي صلى الله صل عليه وسلم فقال صل قائما فايل لم تستطي فقائداً فايل لم تستطي فعلا جنبين روه البخاري امران ابن حسين رضي الله تعالى عنه تيك بنيتو تيني بولن امر بواسر وار شروع چلو وار شروع امراجاني جبانو পায়খানা রাস্তা বা গুরজোদ্বারে এখান দিয়ে কোনো ঘা বা কিছু হয়ে রক্ত প্রবাহিত হয় অনেকের বেশি হয় অনেকের কম হয় তো এ নিয়ে মানুষের একটা কষ্ট হয় তো এটা হলে অনেক সময় বসা স্বাভাবিকভাবে বসা যায় না হয়তো বসতে গেলে রক্ত প্রবাহিত হয় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে সমস্যা হয় তাই ইমরানুল্ল হুসাইন রাজি আল্লাহ তালু আল্লাহনবীর কাছে এসে গেলেন বললেন ইয়ার রসুল আল্লাহ ফাঁসাল আল্লাহ রসুলকে বললাম হে আল্লাহ রসুল আমার তো এই অসুখ কিভাবে আমি সালাত আদায় করবো আমার তো সমস্যা হয় তুই দাঁড়িয়ে সালাত যদি তুই বসেও সালাত আদা করতে না পারো তাহলে শুয়ে শুয়ে সালাত আদা করবে কত সহজ নামাজ মাফ নাই মাফ নাই যতক্ষণ পর্যন্ত সেন্স থাকবে সাল আদা করতে হবে উজু করতে হবে উজু পারেন না তাই মম পারেন না নিয়ত করে নিন যুদ্ধ অবস্থায় যুদ্ধ করতেছে ওই অবস্থায় সালাত জামাত সহকারে পড়তে হবে সুফান আল্লাহ কোনো অবস্থাতেই মাফ নেই আমাদের দেখা যায় সারা জীবন সলাত আদায় করলো অসুস্থ হয়ে গেছে তাকে না ইমাম সাহেব বলে দেন না ছেলে বাচ্চারা জানে না নিজেও জানে ওই অবস্থাতেই দেখা গেলো নামাজ তার কাজা হয়ে গেলো আর আল্লাহর নবী আহিসালামের বিধান আমরা না জানার ফলে সলাহ ত্যাগ করে ফেললাম উজু করে দিলাম না তাইম করে দিলাম সালাদ আদায় করলাম না এর আগে আমাদের কাছে যে অসুস্থ অবস্থাতে দুই অক্ত সালাদ একসঙ্গে আদায় করা যাবে জোহর আসর একসঙ্গে মাগরিবসের একসঙ্গে আর ফজল আদা করে এটা সুজ গ্রহণ করলাম না অনেক সময় মাসালাম আমরা জানি না যার ফলে কি হয় মরে গেলে এবার আমাদের ইমাম সাহেব সে ফতুয়া দেন যে মরে গেছে তার আগে তো সালাদ পড়ে নাই কাজেই এবার একশো রাকাত বা পাঁচশো রাকাত বা অমুক রাখাত এত কাফারা দিয়ে দাও এই কাফফারা দেওয়া সিস্টাম শরীয়তে মোহাম্মদিতে নেই এর কোনো দলিল নেই আর এই কাপড়া দিয়ে তার গুণাও মাফ হবে না এক্ষেত্রে তিনি যদি অপারগ হন তাহলে যারা তার সঙ্গে ছেলে মেয়ে বউ বাচ্চা এরা গুণাগার হবে কেন তাকে ইসলাতের এই অসুস্থ অবস্থায় ইস্তাল কীভাবে আদায় করতে হয় কেন তাদেরকে শিক্ষা দেন নাই কেন তাকে বলে দেন নাই কেন তার তাই মোমের ব্যবস্থা করে নাই এগুলি বড় অন্যায় হবে এই জন্য আমরা বলব ইমাম সাহেবদেরকে যা আপনারা যদি জানেন কে অসুস্থ আপনার দায়িত্ব তাকে দেখতে যাওয়া এবং এই অবস্থায় তার সালাতের কি পদ্ধতি তার কি মাসাইল তাকে এবং তার সন্তানদেরকে জানিয়ে দেওয়া যাতে করে এই অবস্থায় সালাদ ত্যাগ করে যেন না মরে সালাত আদায় করে যেন মরে আর মরে গিয়ে কাফার সিস্টাম দিয়ে এই উল্টাপাল্টা যেন আপনারা না করেন এটা আমরা আমাদের ইমামদের খতিবদেরকে বলবো কে অসুস্থ হলে আল্লাহ নবী দেখতে যেতেন তাহলে এই সুন্নতটা রাসুলের এই চরিত্রটা কেমন করবে যদি ইমাম খতিবরা না করেন আল্লাহ নবী অসুস্থ হলে শাহবাদেরকে সাথে করে নিয়ে যেতেন এমনকি অমুসলিম হলেও তাকে দেখাশোনা করার জন্যে জিজ্ঞাসাবাদ করার জন্য আল্লাহ নবী যেতেন আল্লাহ নবীর চরিত্রে মোহিত হয়ে অমুসলিমরা ইসলাম গ্রহণ করেছে আজ তো এমন একটা অবস্থা যে মুসলমানদের চরিত্রে মুসলমানই কাফের হতে বসতেন এমন কিছু অবস্থা আমরা দেখতে পাইজবিল্লা এই জন্যে আমরা বলবো যে যদি বসে সালাত আদায় করতে না পারেন তাহলে শুয়ে কীভাবে শুবে। डान का शुब केबला सामने करी ना पड़ें तबादले बाम कांधे शुबनता पड़ें तो दुईटा केबला दिखे सामना कर लम्बा कर दिए चितुए सालाद अदा करबेंदी ना पड़ें मन करें हॉस्पिटल अपनी आलाते समय अपनर जे बेड बेड हेबलामुखी हार को सूझ नहीं अवस्था आई अवस्थाते अपना के सालद अदा करते हैं माफ नहीं तब एक हमें देखे सऊदी आरबे हॉस्पिटलगुल তাই মমের ব্যবস্থা আছে সুন্দর এবং নামাজের সময় হলে ওখানে এর নার্সরা এসে বলে সল্লি বা সাল্লা করো বলে দেন তারা তাহলে এই জিনিসগুলি ব্যবস্থা একটা মুসলিম দেশ হিসাবে যে কোনো দেশে হওয়া দরকার হাদিস ইমান বুখারি বর্ণনা করেছেন এরপরে হাদিস জাভির ইমনি আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালহকাল আদানবী সাল্লার জাবির উনি আবদুল্লাহ রাজিয়াল্লাহ তহ বলেন যে আল্লাহ নবী একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন দেখেন হাদিস চলে এসেছে এমনকি আল্লাহ নবী আলিসাল্লাম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 যা জামুন তা হক ও তো হতো কুমিল্লার আমি হতো চিটাগাং ওটা আমার কি না আপনার প্রতি ফরজ তার দায়িত্ব রয়েছে আর তার হক রয়েছে আপনার প্রতি তার পরিচর্যা করা হসপিটালে নিয়ে যাওয়া খাওয়া দাওনা না খেতে পারে খাওয়া বানাই দেওয়া কি খাওয়া খেতে পারে সেটা নিয়ে আসা এটা অত্যন্ত উন্নত মানের একটি ইবাদাত এটা আমাদের মনে রাখতে হবে আল্লাহ নবী আলি সালাত সাল্লাম একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন ফার আহ আলা আলহিসা আল্লাহ নবী গিয়ে দেখলেন ওই লোকটি একটা বালির সামনে রেখে দিয়ে ওর ওপরে সেজা করে সালাত করছেন মানে পুরো সেজদা করার মতো তার হয়তো শক্তি নাই বা কষ্ট হচ্ছে তাই একটা বালির সামনে দিয়ে উঁচু করে ওর উপরে সেজা দিচ্ছেন ফারামা বিহা আল্লাহ নবী বালিশটা নিয়ে ফিকে দিলেন ছুঁড়ে মারলেন দূরে অকাল আল আল আর আল্লা নবী বলেন যদি তুমি সম্ভব হয় পারো তো জমিনের উপরে সেজদা করে সারাত করো মাটির উপরে ওয়াইল্ড লাইফ আও ইমা আন যদি মাটিতে সেজদা করতে না পারো তাহলে বসে বসে ইশারাতে সারাত করো ইঙ্গিতে অর্থাৎ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 মাগরীবের সঙ্গে এসা বা মাগরীবকে দেরি করে এসা যেটা সুবিধা হবে অসুস্থ মানুষের সেভাবে আদা করতে পারবে যেটা সহি সাব্যস্ত আমরা আলোচনা করে এসেছি এরপর আল্লাহ বললেন সুজুদাকা যখন তুমি সেজদা করবে তখন সেজদার সময় একটু বেশি করে নোয়াই যাবে রুকুর চাইতে অর্থাৎ রুকু যদি এইভাবে করি সেজদাটা আর একটু মাথা টানি চুকিয়ে হবে তাহলে যদি হিলতে পারে নড়তে পারে তাহলে রুকুর ক্ষেত্রে হালকা পরে সেজদা আরো একটু বেশি করে সামনে দিকে ঝুলে যাবে নয়ে যাবে আর যদি তাও না পারে তাহলে যেটা বলছি ইশারা করে চোখ দিয়ে ইশারা করবে রুকুর সময় চোখটা হালকা করে বন্ধ করবে আর যখন সেজদা হবে তখন পুরো বন্ধ করে নেবে এই রুকু আর সেজার মধ্যে পার্থক্য হয়ে গেল তবুও কিন্তু সালাদ মাফ নেয় যে কথাটা বারবার আপনাদের বলছিলাম তাহলে এই হাদিসটি দ্বারা আল্লাহ নবী আলহিস্লাম নিজে গিয়ে অসুস্থ ব্যক্তিকে সালাতাদের পদ্ধতি কি হবে শিক্ষা দিলেন নাকি फफर बेधे बसा तो दार ने बोशे दो ठीक ना उचित हो सलाद पद्धति जाना पवित्रता सलाद कि भाव आदाय कर राहुल बहकी अबू हातेम वक्फा हालीस टी इमामी वर्णा कर आबू हातेम मौकूफ हदीस बोले अर्थात जावर कथा हादीटी सही आल्लाबी सबायल्ला রায়ুনিয়ানা বলেন যে আল্লাহ নবী আলাতাম চার পা হয়ে অর্থাৎ যদি আপনি দুইটা পা এইভাবে পা গুলি এইভাবে আটক করে নেন দুইটা একটা আটটার ভিতরে ঢুকে দিয়ে এইভাবে আমরা সাধারণত যেটা বসি চার পা হয়ে বসা এইভাবে আল্লাহ নবী বসে সালাত আদায়ী করতেন আল্লাহ নবী আলাইসাল্লাম একবার উঠ থেকে বা বাহন থেকে পড়ে গেছিলেন পড়ে গিয়ে পাহাড় এগুলি ক্ষত হয়েছিল যার ফলে দাঁড়িয়ে সালাত আদা করতে পারছিলেন না তখন বসে সালাত আদা করছিলেন তখন আমরা তো যখন নামাজে বসি তখন তো থাকে আর হাটুর সামনে থাকে স্যালাদ আদায় করছিলেন তবে যখন সেজদা করবেন তখন অবশ্যই পা দুটি যেভাবে আমরা সালাত করি ওইভাবে আদা করবেন যদি না পারেন বসে বসে এইভাবে তিনি সেজদায় যাবেন মোট কথা সালাদ আদা করতে হবে এলসেল দ্বারা আমরা বুঝতে পারলাম অসুস্থ ব্যক্তি যদি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 मानवता समाज जो विभ्रांत चल र अनुष्ठान अल कौरण शुक्रवार मंगलवार रे आठटांगे और आठ टाय भारत पीट ऐसी marriage or divorce divorce. divorce solution or problem joint family system to